সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান। বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে বয়ে চলা উর্দুন নদীর তীরে একটি ঐতিহাসিক যুদ্ধের ময়দান প্রস্তুত হয়েছিল এই যুদ্ধে এক পক্ষে ছিলেন বনি ইসরায়েলের ন্যায়পরায়ণ বাদশাহ তালুদ তিনি মাত্র তিনশো জন সৈন্য নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পরবর্তীকালে বদরের যুদ্ধে মুসলিম সৈন্যদের সংখ্যাও ছিল এই তিনশো জন এই যুদ্ধের অপরপক্ষে ছিল আমালেকা সম্প্রদায়ের অত্যাচারী এবং জালিম বাদশাহ জালুত তৎকালীন সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত এক বিশাল সেনাবাহিনী নিয়ে জালুত হাজির হয়েছিল বনি ইসরায়েল সম্প্রদায়কে সম্পূর্ণভাবে ধ্বংস করার সংকল্প নিয়ে অত্যাচারী বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বনি ইসরায়েলের সেনাবাহিনীতে একটি কিশোর ছেলেও অবস্থান করছিল অল্প বয়সের কারণে এই কিশোরকে কোনো ভারী অস্ত্র দেওয়া হয়নি একটি সাধারণ গুলতিকে এই কিশোর অস্ত্র হিসাবে ব্যবহার করছিল এই অল্পবয়সী ছেলেটি পরবর্তীকালে ইতিহাসের গতিকে বদলে দিয়েছিল এই অল্প বয়সী ছেলেটির কল্যাণে বনি ইসরায়েল সম্প্রদায় ইতিহাসের এক পরাক্রম জাতি হিসাবে পরিচিতি লাভ করেছিল দাউদ নামের এই ছেলেটিকেই পরবর্তীতে মহান আল্লাহতালা সুবিশাল রাজত্ব দান করেছিলেন এবং নবুয়তের মাধ্যমে দাউদ আলাহিউালামকে সম্মানিত করেছিলেন মূল কাহিনীতে প্রবেশ করার আগে भिडियोट लाइक चैनल सबस्क्राइब करित्तिको भिडियो देखते चान तब मत भूलें शुरू एक साधारण गुलतीथर नहीं दाउद आलासल्लम जुद्धर मैदान उपस्थित होत्याचारी बदशाह जालुद निजे के आधुनिक अस्त्रे सज्जित एक घोड़ार पीठे सोआर हो मैदान हाजिर हो সে তার সম্পূর্ণ বাহিনী নিয়ে বনি ইসরায়েলকে ধ্বংস করার জন্য প্রস্তুত ছিল এই দিকে বনি ইসরায়েলের বাদশাহ তালুত তার সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বললেন যে ব্যক্তি এই অত্যাচারী বাদশাহ জালুতকে হত্যা করতে পারবে আমি তাকে আমার অর্ধেক রাজত্ব দান করব এবং সেই সঙ্গে আমার কন্যাকেও তার সঙ্গে বিয়ে দেব তালুতের এই ঘোষণায় বনি ইসরায়েলের সৈন্যরা নতুন উদ্যমে উজ্জীবিত হয়ে উঠল এই বাহিনীর সবচেয়ে কম বয়সী সদস্য ছিলেন দাউদ আলাহিউ দারিদ্রতার কারণে তার চেহারা ছিল মলিন নবীদের সুনত অনুসারে তিনি ছাগল এবং ভেড়া চড়াতেন এবং এই সামান্য উপার্জন দিয়েই তিনি জীবিকা নির্বাহ করতেন যুদ্ধের ময়দানে যাওয়ার পথে দাউদ সালামের সঙ্গে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল হঠাৎ একটি পাথর দাউদ সালামকে ডেকে বলল হে দাউদ আমাকে সঙ্গে নাও আমি মুসা আলাহিউয়াসাল্লামের পাথর এর এরপর আরেকটি পাথর বলল হে দাউদ আমাকেও তুলে নাও আমি হারুন সালামের পাথর সবশেষে তৃতীয় একটি পাথর বলল হে দাউদ আমাকেও সঙ্গে নাও আমি জালুতের হত্যাকারী দাউদ আলাহিউয়া সালাম সেই তিনটি বিশেষ পাথর নিয়ে যুদ্ধের ময়দানে এগিয়ে গেলেন যুদ্ধ শুরু হলে তিনি তার গুলতি হাতে নিয়ে বাহিনীর উদ্দেশ্যে এগিয়ে গেলেন এক পর্যায়ে তিনি সরাসরি অত্যাচারী বাদশাহ জালুতের সম্মুখে উপস্থিত হলেন दाउद आल्ही जालुद के उद्देश्य कर शांत कण्ठे बोलें हे जालुद तोम ध्वस होक जालुद दाउद आलासल्लम के देखे कि अबाक हल एरपर से बल तुम बस खुबी कम तुम्हारे हत्या करते चाहना तुम्हें मैदान चले जाओ एवं निजे प्राण रक्षा कर क्यू दाउद आल्ीआसल्लम निर्भय हे जालुदमी तुम्हें हत्या करब এরপর দাউদ আলাহিউয়াসাল্লাম মনে মনে মহান আল্লাতাল্লার নাম স্মরণ করে সেই তিনটি বিশেষ পাথর এক সঙ্গে গুলতি দিয়ে ছুঁড়ে মারলেন পাথরগুলি জালুতের নাক মাথা এবং মস্তিষ্ক ভেদ করে পেছনে চলে গেল মজার ব্যাপার হচ্ছে এই পাথরগুলি জালুতকে হত্যা করার পরেও থামেনি বরং পেছনে দাঁড়িয়ে থাকা জালুতের তিরিশ জন সৈন্যকেও নিহত করেছিল এরপর দাউদ আলাহিউয়াসাল্লাম জালুতের মাথা কেটে বনি ইসরায়েলের বাদশাহ তালুতের কাছে নিয়ে গেলেন তালুত যখন দেখলেন এই অল্প বয়সী যুবক জালুতকে হত্যা করেছে তখন তিনি অবাক হয়ে গেলেন জালুতের মৃত্যুর খবর শুনে সমগ্র বনি ইসরায়েল সম্প্রদায় আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল তারা বিজয়ের উল্লাস করতে লাগল অন্যদিকে জালুতের সৈন্যরা যখন জানতে পারল তাদের বাদশাহ নিহত হয়েছে তখন তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে গিয়েছিল ভয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করেছিল এইভাবে বনি ইসরায়েল সম্প্রদায় এবং বাদশাহ তালুত চূড়ান্ত বিজয় অর্জন করেছিলেন তালুত তার প্রতিশ্রুতি অনুসারে তিনি তার কন্যাকে দাউদ সালামের সঙ্গে বিয়ে দিলেন এবং দ্বিতীয়ত তিনি তার রাজত্বের অর্ধেক অংশ দাউদ সালামকে দিয়ে দিলেন এই ঘটনার প্রায় চল্লিশ বছর পর বাদশাহ তালুতের মৃত্যু হলে দাউদ সালাম সম্পূর্ণ রাজ্যের বাদশাহ হয়েছিলেন এই সময়টাতে বনি ইসরায়েল সম্প্রদায়ের নবী ছিলেন স্যামুয়েল আলাহিউয়া সাল্লাম স্যামুয়েল আলাহিউলামের মৃত্যুর পর মহান আল্লাহ দাউদ আলাহিউলামকে নেন দাউদ আলাহিউ পঁয় অর্থাৎ ঈশা আলাহিউলামের জন্মের প্রায় 9৬৫ বছর আগে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি ইব্রাহিম আলাহিউয়া সাল্লামের বংশধর ছিলেন দাউদ আলাহিউলামের চেহারা ছিল পবিত্র চোখ ছিল নীলচে দেহে লোম ছিল খুবই অল্প এবং তিনি মাঝারি গরণের অধিকারী ছিলেন মহান আল্লা তালা দাউদ আলাহিউয়া জ্ঞান বিরত্ব ন্যায় বিচার এবং শাসন ক্ষমতা দান করেছিলেন দাউদ আলাহিউয়াসালামের আগে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে নব পাওয়ার অধিকার শুধুমাত্র ইউসুফ আলাহিউলামের বংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল অন্যদিকে রাজত্বের অধিকার ছিল শুধুমাত্র ইয়াহুদা ইবনে ইয়াকুব আলহিউাসাল্লামের বংশের জন্য কিন্তু মহান আল্লাহ তালা প্রথমবারের মতো এই দুইটি মর্যাদা একজন ব্যক্তির মধ্য একত্রিত করে দিলেন দাউদ আলাহিউয়া ছিলেন মহান আল্লাহাতাল্লার নবী রাসুল এবং বাদশাহ নবী রাসুলদের মধ্যে আদম আলাহিউালামের পর দাউদ আলাহিউসালামী ছিলেন একমাত্র নবী যাকে পবিত্র কোরআনে খলিফা হিসেবে সম্বোধন করা হয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাতাল্লাহ বলেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীর খলিফা বানিয়েছি সুতরাং তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার কর মহান আল্লা তালা দাউদ আল্লাহ বলেন এবং আমি সুরা বলেন রাহিমাতুল্লা তার তাপসিরে লিখেছেন জাবুর হচ্ছে একটি আসমানি কিতাব এই যাবুর কিতাব দাউদ আল্লাহিউলামের উপর নাজিল করা হয়েছিল এই যাবুর কিতাবে একশো সুরা রয়েছে এই সুরাগুলি দোয়া এবং প্রসংসায় পরিপূর্ণ তবে যাবুর কিতাবে কোনো হালাল হারাম বা বিধিবিধান ছিল না জাবুর শব্দের অর্থ হচ্ছে টুকরা বা অংশ যাবুর নাজিলের উদ্দেশ্য ছিল তাওরাতের পুনর্ব্যাখ্যা করা এই কারণে এই কিতাবকে অনেকেই তাওরাত কিতাবের অংশ হিসাবে আখ্যায়িত করেন যাবুর কিতাব নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও ইতিপূর্বে আমি আপলোড করেছি যাবুর কিতাবের ব্যাপারে জানতে হলে যাবুর কিতাবের অনুসারীরা কোথায় এই ভিডিওটি দেখতে পারেন যাই হোক আল্লাহ আল্লাহতলা দাউদ আলাহিউকে মধুর এবং আকর্ষণীয় কণ্ঠ দান করেছিলেন তিনি যখন যাবুর তিলাবাত করতেন তখন তার এই সুমধুর তিলাবাত শুনে পাখি পাহাড় জিন, মানুষ নদী সমুদ্র সকলেই মহান আল্লাহ তালার প্রশংসায় মগ্ন হয়ে যেত এই জন্য মানুষ আজও সুন্দর কণ্ঠকে দাউদি কণ্ঠ হিসাবে আখ্যায়িত করে থাকে আবু হুরায়রা রাদু তাল্লা আহ্ন থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লালাল্লাহু আল্লাহাল্লাম বলেছেন দাউদ সালামের জন্য কিরাতকে সহজ করে দেওয়া হয়েছিল তিনি তার কর্মচারীদেরকে ঘোড়ার জিন পরানোর আদেশ দিতেন ঘোরাকে জিন পরানো সম্পূর্ণ হওয়ার আগেই তিনি যাবুর তেলাওয়াত শেষ করে ফেলতেন আবু মুসা আশ আরি রাদাল আহু যখন কোরআন তেলাওয়াত করতেন তখন নবী করিম সাল্লাহু আলহিউ আসাল্লাম বলতেন আবু মুসাকে মহান আল্লাহ তালা দাউদ সালামের কণ্ঠ দান করেছেন पवित्र कुरान नोल स्थान दाउद आलहल्लम कथलेख सुराए कि पवित्र कुरान जबुर जख दाउद आलासल्लम जबुर तिलवात करतें तक पक्षीकूल बतास स्थिर हो दाउद आलहसलम संगे महान आल्ला जिकिरे मशगुल পাহাড় বৃক্ষকুল এবং অন্যান্য প্রাণিকুল দাউদ আলাহিউালামের সঙ্গে মহান আল্লাতলার জিকিরে মশগুল হয়ে যেত পবিত্র কুরাণে মহান আল্লাতলা বলেন সপ্ত আকাশ ও পৃথিবী এবং তাতে অবস্থানরত সবাই মহান আল্লাতলার তাজবিহি পাঠ করে এমন কোন সৃষ্টি নেই যে পবিত্রতা এবং প্রশংসার সঙ্গে মহান আল্লাতলাকে স্মরণ করে না কিন্তু তোমরা তাদের তাজবিহি পরা বুঝতে পারো না পবিত্র কুরআনে অন্যত্র মহান আল্লাতলা বলেন আমি পাহাড়গুলিকে দাউদের জন্য বসীভূত করে দিয়েছিলাম যাতে পাহাড় সমূহ দাউদের সঙ্গে তাজবিহ পাঠ করে এবং প্রাণীদেরকেও বসীভূত করেছিলাম একইভাবে অনুগত করে দিয়েছিলাম যাতে তারা সকাল সন্ধ্যা দাউদের সঙ্গে মহান আল্লা তালার তাজবিহ পাঠ করে এবং পক্ষী কুলকেও আদেশ দিয়েছিলাম তারা সবাই দাউদের নিকট উপস্থিত হতো এবং সবাই দাউদের আদেশ মান্য করত মহান আল্লাহতালা দাউদ আলাহিউয়া সাল্লামকে আরেকটি ক্ষমতা দান করেছিলেন আর সেটা হচ্ছে দাউদ আলাহিউয়া সাল্লামের হাতের স্পর্শে লোহা মুমের মতো নরম হয়ে যেত পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেন আর আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম যাতে তুমি বর্ম তৈরি কর এবং তার করাগুলি সঠিকভাবে জুড়ে দাও হাসান বসরি এবং কাতাদা রাহিমাতুল্লাহ বলেন মহান আল্লাহতালা আদম আলাহিউয়া সালামের জন্যও লোহাকে নরম করে দিয়েছিলেন তিনি আগুন ছাড়াই শুধুমাত্র হাতের মাধ্যমেই লোহাকে ইচ্ছামতো বাঁকাতে পারতেন লোহার পাটা বাঁকানোর জন্য আদম আলাহিউয়া সাল্লাম হাতুরি বা অন্য কোনো যন্ত্রের ব্যবহার করতেন না আদম আলাহিউাম মোমের মতনরম লোহা দিয়ে নিজের হাতেই করা তৈরি করতে পারতেন ইমাম আতা রাহিমাতুল্লাহ বলেন সর্বপ্রথম যে ব্যক্তি শক্তিশালী এবং নিরাপদ বর্ম তৈরি করেছিলেন তিনি হচ্ছেন দাউদ আলাহিউয়া সাল্লাম দাউদ আলাহিউয়া সালামের পূর্বে বর্মগুলি সাধারণ চাদরের মতোই ছিল কিন্তু দাউদ আলাহিউয়া সাল্লাম একদিনে একটি বর্ম তৈরি করতে সক্ষম ছিলেন যা তৎকালীন সময়ে ছয়শ দেড়হামে বিক্রি হতো। তাপসির ইবনে কাসিরে বলা হয়েছে দাউদ সালাম বাদশাহ হওয়ার পর ছদ্মবেশে বাজারে যেতেন এবং মানুষের কাছে জিজ্ঞাসা করতেন দাউদ কেমন মানুষ দাউদ সালামের রাজত্বে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল জনগণ শান্তি এবং সমৃদ্ধিতে বসবাস করত দাউদ আলাহিউয়া সালামের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ বা অসন্তোষ ছিল না দাউদ আলাহিউয়া সালাম যখন ছদ্মবেশে বাজারে ঘুরে বেড়াতেন এবং মানুষকে জিজ্ঞাসা করতেন দাউদ কেমন মানুষ তখন মানুষজন দাউদ আলাহিউলামের নামে প্রশংসা করত একবার মহান আল্লাহ আল্লাহতালা দাউদ আলাহিউয়া সালামকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশ তাকে মানুষের রূপে পাঠালেন দাউদ আলাহিউয়া সাল্লাম ছদ্মবেশে বাজারে এসে এই ফেরেস্তা ফেরেস্তাকেও একই প্রশ্ন করলেন তখন ফেরেস্তা উত্তর দিলেন দাউদ অত্যন্ত সৎ এবং উত্তম ব্যক্তি তিনি মহান আল্লা তালার সমস্ত আদেশ মেনে চলেন তবে দাউদ আলাহিউলাম যদি একটি অভ্যাস পরিহার করতেন তবে তিনি আরো উত্তম ব্যক্তি হিসেবে গণ্য হতেন দাউদ আলাহিউয়া সাল্লাম বললেন আমাকে সেই অভ্যাসের ব্যাপারে বলুন তখন ফেরেস্তা বললেন দাউদ আলাহিউয়া সাল্লাম নিজের এবং তার পরিবারের ভরণ পোষণের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ গ্রহণ করেন ফেরেস্তার এই কথায় দাউদ আলাহিউনতাল দরবারে বললেন হে আমার রব আমাকে এমন একটি কর্ম শিখিয়ে দিন যার মাধ্যমে আমি নিজের উপার্জন দ্বারা আমার পরিবারের ভরণ করতে পারি এবং রাজত্বের সকল দায়িত্ব বিনা পারিশ্রমিকে করতে পারি দাউদ আলাহিউয়া সালামের এই দোয়া কবুল করে মহান আল্লাহতালা দাউদ আল্লাহামকে লৌহ বর্ম নির্মাণের ক্ষমতা দান করেছিলেন দাউদ আলাহিউাল্লাম নিজের হাতে বর্ম তৈরি করে বিক্রি করতেন এবং এই বর্ম বিক্রির টাকায় নিজের জীবিকা নির্বাহ করতেন দাউদ আলাহিউ সর্বদা মহান আল্লাহতালার উপর নির্ভরশীল ছিলেন দাউদ আলাহিউ আসাল্লামের ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেন আমার বান্দা দাউদকে স্মরণ কর যিনি ছিলেন শক্তিশালী এবং সর্বদা আমার দিকেই ফিরে আসতেন সোহি বুখারি এবং মুসলিমে বর্ণিত একটি হাদিসে নবী করিম সালালু আলাহিউাল্লাম বলেছেন মহান আল্লাতালার কাছে সর্বাধিক প্রিয় সলাৎ হচ্ছে দাউদ সালামের সলাত এবং সর্বাধিক প্রিয় রোজা হচ্ছে দাউদ সালামের রোজা দাউদ সালাম রাতের প্রথম অংশে ঘুমাতেন মধ্যরাতে উঠে তাহাজুতে নামাজ পড়তেন এবং শেষ রাতে আবারও বিশ্রাম নিতেন তিনি একদিন সিয়াম পালন করতেন পরের দিন বাদ দিয়ে আবারও পরের দিন সিয়াম পালন করতেন দাউদ আলাহিউ আসাল্লাম যুদ্ধক্ষেত্রে কখনোই পিছু হরতেন না দাউদ আলাহিউয়া সাল্লাম তার রাজত্বে ন্যায় বিচার এবং ইনসাফের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহান আল্লাহতালা দাউদ আলাহিউয়া সাল্লামকে অপূর্ব কণ্ঠস্বর দান করেছিলেন তিনি বক্তৃতা এবং উপদেশ প্রদানেও দক্ষ ছিলেন দাউদ আলাহিউয়া সাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে জিহাদের উন্মাদনা জাগ্রত করেছিলেন এবং তাদেরকে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন পবিত্র কোরআনে মহান আল্লা তালা বলেন আমি দাউদের রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে প্রজ্ঞা নবত এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দান করেছিলাম দাউদ আলাহিউয়া সালামের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ফিলিস্তিন ইরাক সিরিয়া জর্ডা নদীর পূর্ব তীর খালিস থেকে ফোরাত নদী পর্যন্ত সমগ্র আরব উপদ্বীপের বিশাল অঞ্চল তার শাসনের অধীনে চলে এসেছিল দাউদ আলাহিউালাম ফুলান অর্থাৎ গুলতি বা পাথর নিক্ষেপ করার অস্ত্র ব্যবহারে বিশেষ পারদর্শী ছিলেন তিনি সব সময় গুলতি এবং পাথর নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করতেন গুলতি ছোড়ায় তার দক্ষতা ছিল অতুলনীয় তিনি এত জোরে পাথর নিক্ষেপ করতেন যে সেই পাথর যা কিছুই স্পর্শ করত তা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত দাউদ আলাহিউয়া সালামের কথাবার্তা ছিল অত্যন্ত মিষ্টি এবং শিষ্টাচারপূর্ণ সমগ্র অঞ্চলে দাউদ আলাহিউয়া সালামের মর্যাদা সুপ্রতিষ্ঠিত ছিল সেমুয়েল আলাহিউয়া সালাম শেষ বয়সে ওহির মাধ্যমে দাউদ আলাহিউয়া সালামের নব্বত এবং রাজত্বের সংবাদ পেয়েছিলেন তখন সেমুয়েল আলাহিউয়া সাল্লাম বাইতুল মোকাদ্দাসে এসে দাউদ সালামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে কল্যাণ এবং বরকতের দোয়া করেছিলেন পবিত্র কোরআনে বিভিন্ন সম্প্রদায়ের এমন অনেক কাহিনী বর্ণিত হয়েছে যেখানে এই সমস্ত সম্প্রদায়ের নাফরমানি এবং মহান আল্লাতালার নির্দেশ অমান্য করার কারণে তাদেরকে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হয়েছে এই প্রসঙ্গে একটি বিখ্যাত এবং শিক্ষণীয় ঘটনা হচ্ছে দাউদ সালামের সম্প্রদায় তথা আসহাবে সাব্বাতের ঘটনা এই ঘটনা ইহুদিদের একটি বসতির সঙ্গে সম্পর্কিত দাউদ সালামের সম্প্রদায়ের কিছু মানুষ মহান আল্লাতালার আদেশ অমান্য করেছিল এর ফলে মহান আল্লাতালা এই সম্প্রদায়ের মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন বনি ইসরায়েলের জন্য শনিবার মৎস্য স্বীকার করা নিষিদ্ধ ছিল কিন্তু এই শনিবারেই সমুদ্রতীরে অধিক পরিমাণ মাছ পাওয়া যেত এটাই ছিল মহান আল্লাতালার পক্ষ থেকে বনি ইসরায়েলের জন্য একটি পরীক্ষা এই প্রসঙ্গে ইবনে কাসির রাহিমাতুল্লা তার তাফসিরে লিখেছেন ইক্রিমা রাদালতাল আহ থেকে বর্ণিত একদিন তিনি ইবনে আব্বাস রাদালতাল আনহুর বাড়িতে গিয়েছিলেন সেখানে তিনি দেখলেন ইবনে আব্বাস রাদালতাল আনহু কোরআন তেলওয়াত করছেন এবং কান্নাকাটি করছেন ইক্রিমা রাদালতাল আনহু ইবনে আব্বাস রাদালতাল আনহুর কাছে বসে বললেন মহান আল্লাহতালা আমাকে আপনার জন্য উৎসর্গ করুন আপনি কাঁদছেন কেন তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদালতাল আনহু উত্তর দিলেন পবিত্র কোরআনের এই আয়াতগুলি আমাকে কাঁদাচ্ছে এটা ছিল সুরা আরাফের আয়াত সম্পর্কে इक्रिमा रदेल आनू और बर्णना करें आब्दुल्ला इबने अब्बास रदेल्हत लहू आ जिज्ञासा करल तुमी की इला नामक स्थानी च्रिमालता लहू उत्तर दिलें चीनी तक इबने आब्बास रदल्हुत लहनू बच्च इहुदी बसबाज करत शनिवार दिन समुद्र कनाराय बड़ बड़ आसत कप्तर अन्दिनगल माछ खूब एक শনিবারে খুব মোটা এবং উৎকৃষ্ট মাছগুলি প্রচুর পরিমাণে পাওয়া যেত একদিন শয়তান দাউদ আলাহিউয়া সালামের সম্প্রদায়ের কিছু লোককে ওয়াসওয়াসা দিয়ে বলল শনিবারে মাছ খাওয়া নিষেধ করা হয়েছে কিন্তু মাছ স্বীকার করা নিষেধ করা হয়নি তাই তোমরা শনিবারে মাছ ধরবে এবং পরের দিন তা খেতে পারবে এইভাবে দাউদ সালামের সম্প্রদায়ের কিছু লোক মহান আল্লাতাল্লার নির্দেশের মধ্যে ফাঁকফোঁকর খুঁজে বের করেছিল তারা শনিবারে নদীর তীরে গিয়ে গর্ত খুঁটত এবং নালা কেটে সেই গর্তগুলিকে সমুদ্রের সঙ্গে সংযুক্ত করে দিত এতে সমুদ্রের পানি গর্তে প্রবেশ করত এবং মাছগুলিও সেখানে চলে আসত এরপর তারা ফেরার পথ বন্ধ করে দিত পরের দিন রবিবারে তারা সহজেই সেই মাছগুলিকে ধরে নিত এবং বলতো আমরা শনিবারে মাছ ধরিনি শুধুমাত্র পরের দিন সংগ্রহ করেছি এইভাবে তারা মহান আল্লাতালার বিধানের সঙ্গে ছলনা করতে শুরু করেছিল এবং শনিবারের নির্দেশের মূল উদ্দেশ্যকে নষ্ট করে দিয়েছিল মহান আল্লাহতালার এই হুকুমের মূল কারণ ছিল ছয় দিন জাগতিক কাজকর্ম করবে এবং সপ্তম দিন মহান আল্লাহ করবে কিন্তু দাউদ আলহিউলের সম্প্রদায় এই দিনটিতেও গর্ত খোরা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা ইত্যাদি কাজে ব্যয় করতে লাগল ইহুদিদের মধ্যে একদল লোক শনিবারের এই নির্দেশকে ক্রমাগতভাবে অমান্য করছিল আরেক দল তাদের এই কৌশল দেখে নাফরমান দলকে সতর্ক করে বলল হে জালিম সম্প্রদায় মহান আল্লাতলাকে ভয় কর যারা নাফরমান ব্যক্তিদেরকে বলতো তোমরা মহান আল্লাতালার আদেশ অমান্য করো না আল্লাতলাকে ভয় কর কিছুদিন পর এই তৃতীয় দলটি বলতে শুরু করেছিল এই অবাধ্য মানুষদেরকে সতর্ক করে কোনো লাভ হবে না কিন্তু এই তৃতীয় দলের মধ্যেও শনিবারের বিধান নিয়ে অবহেলা বাড়ছিল পবিত্র কোরআনে আসহাবে সাব্বাতের অবস্থানের ব্যাপারে স্পষ্টভাবে কিছুই বলা হয়নি তবে এতটুকু বলা হয়েছে এই অঞ্চল সমুদ্রের তীরে অবস্থিত ছিল এবং এই বসতির নাম ছিল ইলা এবং এটা লোহিত সাগরের তীরে অবস্থিত ছিল ইবনে আব্বাস রাদহু বলেন এই অঞ্চল মাদিয়ান এবং তুর পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল এরপর দাউদ আলাহিউসালামের সম্প্রদায়ের ইমানদার লোকেরা নাফরমানদেরকে আলাদা করে দিয়েছিল তারা বুঝতে পেরেছিল এই অবাধ্য ব্যক্তিরা মহান তালার হুকুমের সঙ্গে ধোকাবাজি করছে এবং তাদের সংশোধন করা যাবে না হঠাৎ একদিন সবাই লক্ষ্য করে দেখল যে এলাকায় অবাধ্য লোকেরা বসবাস করত সেখানে পূর্ণ নিরবতা নেমে এসেছে কোনো ধরনের গোলমাল বা কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে না তখন ইমানদার লোকেরা নাফরমানদের বাড়ি ঘরে গিয়ে দেখল তাদের চেহারা সম্পূর্ণরূপে বিকৃত হয়ে গেছে কাতাদার আদেলহত লানহু বর্ণনা করেন এই নাফরমান সম্প্রদায়ের যুবকেরা বানর এবং বৃদ্ধরা সুকরে রূপান্তরিত হয়েছিল তবে আশ্চর্যের বিষয় হচ্ছে তারা তাদের আত্মীয় স্বজনকে চিনতে পারত এবং তাদের কাছে এসে কান্নাকাটি করত বিভিন্ন রেওয়ায়ত অনুসারে এই বিকৃত আকৃতির লোকেরা মাত্র তিন দিনের মধ্যে মারা গিয়েছিল আবদুল্লাহ ইবনে মাসুদ রাদেল্লাহতাল আনহু থেকে বর্ণিত একবার একজন লোক নবী করিম সালাল্লাহ আলাহিউসাল্লামকে বললেন হে আল্লাহতাল্লাহ রাসুল সালাল্লাহু আল্লাহাল্লাম বর্তমান যুগের এই বানর এবং শুকুরগুলি কি সেই বিকৃত ইহুদি সম্প্রদায়ের বংশধর তখন নবী করিম সাল্লাম উত্তরে বললেন মহান আল্লাহ যখন কোনো জাতির উপর চেহারা বিকৃত করার শাস্তি দেন তখন তাদের বংশধর আর অবশিষ্ট থাকে না বরং তারা অল্প কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় একবার বনি ইসরায়েল সম্প্রদায় তাদের চিরাচরিত স্বভাব অনুসারে নবী দাউদ সালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করেছিল তারা দাউদ সালামকে একজন মহিলার সাথে অবৈধ সম্পর্কের মিথ্যা অভিযোগে জানানোর চেষ্টা করেছিল দাউদ আলাহিউয়া সালামের নিরানব্বই জন স্ত্রী ছিলেন কিন্তু বনি ইসরাইলের আরও একজন মহিলাকে তিনি বিবাহ করেছিলেন এই বিবাহের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল দাউদ আলাহিউয়া সালামের সময় সমাজে একটি কুপ্রথা প্রচলিত ছিল যে সমস্ত মহিলার স্বামী যুদ্ধে শহীদ হতেন অথবা মারা যেতেন তারা আর কখনোই বিবাহ করতে পারতেন না এই অমানবিক প্রথার কারণে অসংখ্য বিধবা নারী অবহেলিত জীবনযাপন করত দাউদ আলাহিউ ছিলেন প্রথম ব্যক্তি যাকে মহান আল্লা তালা একাধিক বিবাহের বিশেষ অনুমতি দিয়েছিলেন যাতে এই কুপ্রথা বিলুপ্ত হয় এবং বিধবা নারীরা সম্মানের সাথে জীবনযাপন করতে পারে যখন বনি ইসরায়েলের একজন সৈন্য যুদ্ধে শহীদ হয়েছিলেন তখন দাউদ আলাহিউয়া সাল্লাম মহান আল্লা তলার নির্দেশ মোতাবেক ওই শহীদ সৈন্যের স্ত্রীকে বিবাহ করেছিলেন কিন্তু এই ঘটনা তখনকার সমাজের কিছু মানুষের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছিল কারণ এটা তাদের জাহিলি রীতিনীতির বিরুদ্ধে গিয়েছিল ফলে বনি ইসরায়েল সম্প্রদায়ের কিছু কুচক্রী এবং বিদ্বেষপরায়ণ ব্যক্তি দাউদ আলাহিউয়া সালামের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা গল্প ছড়াতে শুরু করেছিল তারা দাউদ সালামের পবিত্র চরিত্রে কালিমা লেপনের নোংরা চেষ্টাও করেছিল যদিও এই বিয়ের পেছনে ন্যায্য কারণ ছিল তবু তারা বিভিন্ন রকম অপপ্রচার শুরু করেছিল কেউ বলল দাউদ আলাহিউয়া সাল্লাম ওই মহিলাকে বিয়ে করার জন্য ইচ্ছাকৃতভাবে তার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে হত্যা করিয়েছেন আবার কেউ বলল উক্ত মহিলার সঙ্গে নবী দাউদ সালামের অবৈধ সম্পর্ক ছিল এই সমস্ত মিথ্যা অপপ্রচার খুব দ্রুত সমগ্র বনি ইসরাইলে ছড়িয়ে পড়েছিল এই সমস্ত মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের মাধ্যমে জালিমরা নিজেদের ধ্বংসই ডেকে এনেছিল নবী করিম সাল্লাহ আলাহিউয়া সাল্লাম বলেছেন এই সমস্ত মিথ্যা অপবাদের কারণে দাউদ আলাহিউ মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এমন সময় মহান আল্লা তালা দাউদ আলাহিউকে বললেন হে দাউদ ছত্বনিষ্ঠদেরকে সতর্ক কর এবং পাপিদেরকে সুসংবাদ দাও দাউদ আলাহিউ এই অহি পেয়ে খুবই আশ্চর্য হলেন তিনি এই অহির অর্থ বুঝতে পারছিলেন না কারণ সাধারণভাবে পাপিদেরকে সতর্ক করা হয় এবং ধার্মিকদের সুসংবাদ দেওয়া হয় দাউদ আলাহিউলাম মহান আল্লাতালার দরবারে বিনিতভাবে বললেন হে আমার রব আমি কিভাবে পাপীদের সুসংবাদ দেব এবং নেক্কারদের ভয় দেখাব এটা তো উল্টো কথা তখন মহান আল্লাতলা ব্যাখ্যা দিয়ে বললেন হে দাউদ পাপি ব্যক্তিদেরকে বল কোনো পাপি আমার ক্ষমার চেয়ে বড় নয় তারা যেন আমার অসীম রহমত থেকে নিরাশ না হয় আর সত্যনিষ্ঠদের সতর্ক করে বলো। তারা যেন তাদের নেক আমল নিয়ে অহংকার না করে কারণ আমি যে ব্যক্তির নিকট থেকে আমার নেয়ামতের হিসাব নেব সে ধ্বংস হয়ে যাবে হে দাউদ যদি তুমি সত্যি আমাকে ভালোবাসতে চাও তবে দুনিয়ার ভালোবাসাকে তোমার হৃদয় থেকে মুছে ফেলতে হবে কারণ আমার ভালোবাসা এবং দুনিয়ার ভালোবাসা একই হৃদয়ে একসঙ্গে থাকতে পারে না হে দাউদ যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে রাতের অন্ধকারে নামাজ আদায় করে যখন সবাই ঘুমিয়ে থাকে সে নির্জনে আমার জিকির করে যখন অন্যরা গাফেল অবস্থায় থাকে সেই ব্যক্তি আমার দেয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করে যখন অকৃতজ্ঞরা আমার দান ভুলে যায় দাউদ আলাহিউসাল্লাম প্রতিদিন তিনবার মহান আল্লাতলার দরবারে দোয়া করে বলতেন হে আমার রব আমাকে আপনার পরীক্ষা থেকে মুক্তি দিন হে আমার রব আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না আমাকে আপনার কল্যানের অংশীদার করুন নেকামলের পাশাপাশি দাউদ আলাহিউয়াসাল্লাম নবীদের সুনত এবং আদর্শ অনুযায়ী হালাল এবং পবিত্র খাবার গ্রহণ করতেন এবং এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতেন সাঈদ বিন আবদুল ওহাব রাহিমাতুল্লা থেকে বর্ণিত একবার দাউদ সালামকে ইফতার করার জন্য সন্ধ্যাবেলায় দুধ দেওয়া হয়েছিল দুধ দেখে দাউদ সালাম বললেন এই দুধ কোথায় পেয়েছ দাউদ সালামের কর্মচারী বললেন এটা আমাদের ছাগলের দুধ তখন দাউদ আলাহিউ বললেন এই ছাগল কেনার টাকা কিভাবে সংগ্রহ করা হয়েছে তখন কর্মচারী বলল হে নবী দাউদ আলাহিউ আপনি এই সামান্য দুধ নিয়েও এমন খবর নিচ্ছেন কেন দাউদ আলাহিউয়া সাল্লাম তখন শান্ত কণ্ঠে উত্তর দিলেন আমি হচ্ছি নবীদের দলভুক্ত আমাদেরকে হালাল খাবার খেতে হবে এবং নেক আমল করতে হবে দাউদ আলাহিউ মহান আল্লা তালার ভয়ে প্রচুর কান্নাকাটি করতেন নবে করিম সাল্লাহু আলাহিউল্লাম বলেছেন লোকেরা দাউদ সালামকে অসুস্থ মনে করে দেখতে আসত অথচ তিনি অসুস্থ ছিলেন না বরং তিনি ছিলেন মহান আল্লা তাল ভয়ে কাতর খালিদ বিন দারিক রাহিমাতুল্লা থেকে বর্ণিত একবার দাউদ সালামের সঙ্গে লোকমান সালামের সাক্ষাৎ হয়েছিল দাউদ সালাম তখন লোকমান সালামকে বললেন হে লোকমান আপনি সকাল কিভাবে শুরু করেন উত্তরে লোকমান সালাম বললেন हमारकालुरू है यह चिंता प्राण महान आल्ला हाथे लोकमान आल्हिमर यह उत्तरे दाउद आलासल्लम गभर भाव चिंतित पड़े एक रेवायते वर्णित हो आदम आलाहिवास्लम पर महान आल्ला भय दाउद आल्उआ साल्लम जेपरिमा कान्निकाटी कर समग्र दुनिया मानुषर संगे तुलना तबु से दाउद आलासल्लम समान है दाउद आल्लासलम समय एक जन दरिद्र दुर्बल व्यक्ति महान आल्लालर का दया को हे हमार रब आदृश्य उत्सिक दान करश्रम्त कर हे हमार रब एक दुरबल गाधार ऊपर घोड़ा बा उटर बोझा चपानो जाए ना जार पा आटे रिजिक उपार्जन करते कि जार पा नहीं एकम्र भरोसा तुमी हे प्रार्थना कबुलकरी रब আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না পরিশ্রম করার শক্তি আমার নাই এটাই ছিল তার নিয়মিত প্রার্থনা এই প্রার্থনার কারণে এই ব্যক্তি সকলের কাছেই পরিচিতি লাভ করেছিল এই ব্যক্তি সম্পর্কে লোকেরা নানান ধরনের আলোচনা করতে লাগল তারা বলল এই অলস ব্যক্তি পরিশ্রম না করেই জীবিকা নির্বাহ করতে চায় অথচ দাউদ আলাহিউসালামকে মহান আল্লাহতালা কত ক্ষমতার অধিকারী করেছেন তাকে বাদশাহী দান করেছেন জিন মানুষ পশু পাখি सबई दाउद आलहलम बसिभूत कन्तु तीन कर जीविका निर्वाह करें अथच यलस व्यक्ति शुए बद अर्जन करते चाय कन्तु कारो कथाय कान ना दिए व्यक्ति नियमित प्रार्थना एक दिन सकाल बल्कि दरिद्र व्यक्तर घर एक गरु प्रवेश कर दरिद्र व्यक्ति संगे संगे से गुरुटी धरे फिललें एवं विचार विवेचना ना ही गुरुटी के जबईरे फिललें एरपर कषाई के बोलें जत्न सहकारे गुरुटी के टुकड़ा टुकड़ा कर अन्न्य गुर मालिक गुरुटी के खुजते खुजते दरिद्र व्यक्तिर उपस्थित हो देखलें कि आगे तर गुटी जबईरा गुरिक चित कानाजरित कण्ठेल हे अत्याचारी मानूष तोम ध्वस होक तुम्हें क्यों अन्यायर गुरु छिल तुम्हें कीभव के जबईरे फिलले तक प्रार्थन करारी दरिद्र व्यक्ति उत्तर दिल आपनी चित्कार करवें আমি বছরের পর বছর যাবত আমার রবের কাছে প্রার্থনা করে বলেছিলাম হে আমার রব অদৃশ্য থেকে আমাকে অর্থ দিন আমার রব আমার দোয়া কবুল করেছেন তাই এই গরুটিকে আমি আমার রবের দান হিসেবেই জবাই করেছি এই উত্তরে গরুর মালিক ক্রোধে ফেটে পড়েছিল গরুর মালিক এই ব্যক্তিকে ইচ্ছামতো পিটিয়ে দাউদ সালামের দরবারে নিয়ে গেল দাউদ আলাহিউয়া সালামের দরবারে সমস্ত ঘটনা খুলে বলল दरबारे उपस्थित सबाई गुर मालिकर कथा शुने ताइ सठी मन करल ये से प्रार्थन करी व्यक्ति महान आल्लालर दरबारे फरियाद कर रबी मन इच्छा पूरण दरबारे दिन पर दिन फरियात करपने देखे अपनी सहाय करबूल करण कर दिए तक मानुषा अपबाद दी हे हमार रब रक्षा करण्ड लज्जा थे मुक्त करख गुरिके जुलूमकारी व्यक्ति समस्त मिथ्याटक बंध कर सत्यर मुखोमुखी हव तुम कि मन कर महान आल्ला दरबारे फरियाद करार ये समस्त मिथ्याटको मन के गलाते प्रार्थन करारी कान्नाजरित कण्ठे बल हे महिमान्वित तो रब तुम बान्दा के अपदस्थ करनाश्चय पापी रिद्री के उद्देश्य तुम तुम्हारे प्रार्थन दरिद्र व्यक्ति हे महामान्य बदशाह ये सबई चे आज पर्त कारो को जिन चूरी कर भाव का कष्ट दे कारोर जुलूम करुधुम्र रबारे फरियातारब आश्रम छाड़ाई सम्पद दान कर प्रार्थना कबुल करीजे घर चले गरुटीकेबर उपहार हिसेबी जबई कर ठीक तक दावी करते लगल गुरु दाउद आलासल्लम दरिद्र व्यक्ति তুমি তোমার পক্ষে এমন যুক্তি প্রমাণ উপস্থাপন কর যার ভিত্তিতে তুমি এই গরুটিকে জবাই করেছ তোমার বক্তব্য থেকে এটা প্রমাণিত হয় না যে তুমি এই গরুটির মালিক ছিলে দাউদ সালামের এই কথায় দরিদ্র ব্যক্তি কান্নাকাটি শুরু করল সে বলল হে আমার রবের বান্দা আপনিও অন্য সাধারণ মানুষের মতোই কথা বলছেন আপনি তো মহান আল্লাতালার একজন নবী আপনি কেন সাধারণ মানুষের মতো বিচার করছেন एक बेदनादायक धीर्घ श्रृदये बैरिए और आल्लालर दरबारे फरियाद कर रब आनी दाउद आलासलम के ज्ञानदान कर आपनी ताके वास्तव अवस्था सम्पर् अवगत करस्त कथा प्रार्थनिकारी दरिद्र व्यक्ति उच्च कान्निकाठी करते लागल तर कान्नाजड़ित क्ठे एम कि जार कारण दरबारे उपस्थित सबाई लोकट्र जरुणा अनुभव कर এমনকি ন্যায় বিচারক দাউদ সালাম পর্যন্ত কি করবেন বুঝতে পারছিলেন না দাউদ আলাহিউ হত বিহল হয়ে পড়েছিলেন তিনি গুরুর মালিককে বললেন এই মামলার ফয়সালা একদিন পরে দেওয়া হবে দাউদ আলাহিউয়াসাল্লাম তার কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন এবং মহান আল্লা তালার দরবারে ফরিয়াদ করে বললেন হে আমার রব আমাকে ন্যায় বিচার করার সামর্থ্য দিন আপনি তো সর্ববিষয়ে জ্ঞাত ये मामलार गोपन विषय सम्पर्केा के अवगत कर रब आप गोपन रहस्य उन्मोचन दिन पर उभय पक्ष के दरबारे उपस्थित कर साल्लम गुरूर मालिक के उद्देश्य कर दरिद्र व्यक्ति के झड़े दाओ एता क्षमा दाओ महान अल्ला तुम्हार गुनाहगुली को ढेके दिए तुम एक क्षेत्र धर्य धारण कर দাউদ আলাহিউ সালামের এই বক্তব্য শুনে গরুর মালিক বলল হে মহামান্য বাদশাহ এটা কেমন বিচার আপনাকে মহান আল্লাহতালা নবী হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন আর সেই আপনি আমার উপর এমন অন্যায় জুলুম করছেন দাউদ সালাম শান্ত কণ্ঠে বললেন তোমার সমস্ত সম্পদ সমস্ত জমি জমা এই দরিদ্র ব্যক্তিকে দান করে দাও অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে তোমার অতীতের সমস্ত পাপকর্মের কথা প্রকাশ পেয়ে যাবে দাউদ আলাহিউয়া সাল্লামের এই বক্তব্যে গরুর মালিকের মাথায় যেন আসমান ভেঙে পড়ল সে রাগে নিজের জামা ছিঁড়ে ফেলল তারপর চিৎকার করে বলল হে দাউদ তুমি কি সত্যই আল্লাতাল নির্বাচন করানবি হে দাউদ তুমি এক চমৎকার ফয়সালা দিয়েছ তুমি আজ জুলুমের সমস্ত সীমা অতিক্রম করে ফেললে হে দাউদ তোমার ধ্বংস হোক দাউদ আলাহিউলাম এবারও শান্ত কণ্ঠে বললেন হে হতভাগ্য ব্যক্তি এই গরুর দাবি থেকে নিজেকে সরিয়ে নাও নয়তো এটা তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে তোমার পরিবার পরিজনকে ওই ব্যক্তির হাতে সমর্পণ করে দাও দাউদ আলাহিউয়া সাল্লামের এই আদেশে গরুর মালিক ক্রোধে উন্মত্ত হয়ে চিৎকার করতে লাগল অন্যদিকে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে এটাই চিন্তা করছিল যে নবী দাউদ আলাহিউলাম কেন এমন আদেশ দিচ্ছেন সেখানে উপস্থিত কেউ দাউদ আলাহিউলামের এই সিদ্ধান্তের আসল কারণ বুঝতে সক্ষম হচ্ছিল না অবশেষে একজন বলল হে মহামান্য বাদশাহ আমার ব্যাদবি মার্জনা করুন আপনি কেন এই গরুর মালিকের উপর এমন কঠোর শাস্তি আরোপ করছেন সেটা আমরা বুঝতে পারছি না আর যে ব্যক্তি অন্যায়ভাবে গরু জবাই করেছিল আপনি তাকে মুক্তি দিচ্ছেন তখন দাউদ আলাহিউয়াসাল্লাম বললেন আমার এই সিদ্ধান্তের গোপন রহস্য আমি এখনই সবাইকে জানিয়ে দিচ্ছি এরপর দাউদ আলাহিউয়াসাল্লাম সেখানে উপস্থিত সবাইকে একটি নদীর পাশে একটি বিশাল বৃক্ষের কাছে নিয়ে গেলেন সেখানে দাউদ আলাহিউয়াশাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা কেউ জানো না এই বৃক্ষের নিচে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল কিন্তু এই নির্মম সত্ত্ব তিনিই জানেন যিনি এই পৃথিবী এবং আকাশকে সৃষ্টি করেছেন এরপর দাউদ আলাহিউয়াসাল্লাম বললেন এই গরুর মালিক একজন দাস ছিল সে তার নিজের মালিককে নির্মমভাবে হত্যা করেছিল সে তার মালিককে হত্যা করার পর মালিকের সমস্ত সম্পদ জমি দখল করে নিয়েছিল আর এই দরিদ্র ব্যক্তি যে গরুটিকে জবাই করেছিল সে হচ্ছে ওই নিহত মালিকের সন্তান এই নিষ্ঠুর এবং পাষণ্ড ব্যক্তি তার নিহত মালিকের সন্তানদের উপর জুলুম করে তাদের সমস্ত সম্পদ কেড়ে নিয়েছিল এরপর দাউদ আলাহিউসাল্লাম বললেন হে পাষণ্ড ব্যক্তি তুমি সেই রক্ত মাখানো ছুরি মাটিতে পুঁতে ফেলেছিলে मान से छुर तुमार नाम खोदाई दाउद आलासलमर आदेशे जखि खोड़ा हल तक एक माथार खुली एम्बा छुरी पा गल दृश्य देखे गुरु मालिक भय कापते लागल उपस्थित लोक जन विस्यत हो गल से उपस्थित किुष एगिए से बोलें हे दाऊद आल्हीसल्लम आपनी महान आल्ला सत्यनबी আপনার পবিত্র কথাকে আমরা বিশ্বাস করিনি এই জন্য আমাদের ক্ষমা করুন দাউদ আলাহিউ সবাইকে ক্ষমা করে দিলেন এবং গরুর মালিককে মৃত্যুদণ্ড দিলেন তখন সেই একই ছুরি দিয়ে গরুর মালিককে হত্যা করা হয়েছিল যে ছুরি দিয়ে সে তার মালিককে হত্যা করেছিল একটি রেওয়ায়ত অনুসারে দাউদ আলাহিউয়া সাল্লামের স্ত্রী ছিলেন নিরানব্বই জন অথবা নয়শো জন পরবর্তীতে তিনি আরেকজন নারীকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলেন এই নারীকে ইতিপূর্বে অন্য আরেকজন বিবাহের প্রস্তাব দিয়েছিল কিন্তু দাউদ সালামের প্রস্তাব আসার পর সেই মহিলার পরিবার বাকি সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল তারা দাউদ আলাহিউয়া সালামের প্রস্তাব গ্রহণ করে সেই নারীকে দাউদ সালামের সঙ্গে বিয়ে দিয়েছিলেন শরীয়তের দৃষ্টিতে এটা অবৈধ ছিল না এমনকি তৎকালীন রীতিনীতিও লঙ্ঘিত হয়নি কিন্তু নবীগণের অবস্থান সাধারণ মানুষের মতো নয় তাদের অবস্থান অনেক উঁচুতে এই ঘটনা দাউদ সালামের মহান অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না তাই মহান আল্লাহাতালা চাইলেন যে দাউদ আলাহিউ সালামকে এই বিষয় সতর্ক করতে হবে এই জন্য মহান আল্লাহাতালা দুইজন ফেরেস্তাকে দাউদ আলাহিউয়া সালামের দরবারে মানুষের রূপে পাঠিয়ে দিলেন ফেরেস্তা দুইজন দাউদ সালামের দরবারে একটি মামলা নিয়ে উপস্থিত হলেন ফেরেস্তারা দরজা দিয়ে প্রবেশ না করে দেয়ালটোপকে প্রবেশ করেছিলেন দাউদ আলাহিউয়া সাল্লাম তাদেরকে এইভাবে দেয়াল টপকাতে দেখে কিছুটা ভয় পেয়েছিলেন কিন্তু ফেরেশ তারা বললেন ভয় পাবেন না আমরা দুইজন একটি মামলা নিয়ে উপস্থিত হয়েছি আপনি আমাদের মধ্যে ন্যায় বিচার করে দেবেন এবং সঠিক পথ দেখাবেন ফেরেশতাদের একজন বললেন হে মহামান্য বাদশাহ এটা হচ্ছে আমার ভাই আমার ভাই 999টি ছাগলের মালিক অপর দিকে আমি মাত্র একটি ছাগলের মালিক এখন আমার ভাই আমার এই একটি ছাগলও কেড়ে নিতে চায় সে এই ব্যাপারে আমাকে চাপ দিচ্ছে দাউদ আলাহিউয়াসাল্লাম বললেন তার কাছে নয়শো নিরানব্বইটি ছাগল থাকা সত্ত্বেও সে আরও একটি ছাগল দখল করতে চায় নিশ্চয়ই এটা জুলুম কিন্তু যারা ইমানদার ও নেকামলকারী তারা ব্যতিক্রম আর এমন লোকের সংখ্যা খুবই কম মামলার সমাধান দিয়ে দাউদ আলাহিউয়াসাল্লাম যখন ঘরে ফিরে গেলেন তখনই তিনি উপলব্ধি করতে পারলেন যে এটা আসলে তার জন্য একটি পরীক্ষা ছিল দাউদ আলাহিউ আসালাম সঙ্গে সঙ্গে সেজায় পড়ে গেলেন এবং মহান আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন মহান আল্লাহতলা দাউদ আলাহিউকে ক্ষমা করে দিলেন পবিত্র কোরআনে মহান আল্লাহাতালা বলেন অতপর আমি তাকে ক্ষমা করে দিলাম নিশ্চয়ই দাউদের জন্য তার রবের কাছে নিকটতম স্থান এবং উত্তম আবাস রয়েছে হে দাউদ নিশ্চয় তোমার রব তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছে अतएव तुम्हें मानुषर मध्य सत्यर सीचार शक्ते कर एवं प्रवृत्ति अनुसरण करा एक, एक जन महिला दाउद आलाहुआसल्लम काल हे नबी दाउद आलहल्लम आपनार रब की न्यायपरण ना कि जालीम दाउद आलासल्लम हे महिला तुम ध्वसोक येमन कथा आल्ला सम्पूर्ण न्यायपरायण एन्साफकारी कख कार सामान्यतम जुलूम करें तक से महिला कन्या रि सूता जीविका निर्वाह करी कचुरश्रम करते एक दिन आमार काटा सूतागुली एक लाल कपड़े बेधे बजारे जा बिक्र उद्देश्य जाते टा दिए कन्दा आहारे व्यवस्था करते हठात एकखिपर झाँपे पड़े এবং লাল কাপড়ের টুকরাটিকে মাংসের টুকরা মনে করে ছিনিয়ে নিল এখন আমার কাছে আর কিছুই অবশিষ্ট নাই যা বিক্রি করে আমি আমার কন্যাদের ক্ষুধা মেটাতে পারি ঠিক এমন সময়ে দাউদ সালামের দরবারে কয়েকজন ব্যবসায়ী এসে উপস্থিত হলেন সেই ব্যবসায়ীদের প্রত্যেকের হাতে দশ হাজার দেড়হাম ছিল তারা বলল হে মহামান্য বাদশাহ এই দেহামের একজন হকদার রয়েছে আপনি সেই হকদারের কাছে এই দেহামগুলো পৌঁছে দিন দাউদ সালাম বললেন তোমরা নিজেরাই পৌঁছে না দিয়ে আমাকে কেন এই দায়িত্ব দিচ্ছ তখন ব্যবসায়ীরা উত্তর দিলেন হে নবী দাউদ আলাহিউয়াসাল্লাম আমরা সবাই সমুদ্রে একটি নৌকায় অবস্থান করছিলাম হঠাৎ সমুদ্রে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হলো। নৌকার এক পাশে একটি ছিদ্রের সৃষ্টি হলো। এই ছিদ্রের কারণে নৌকায় পানি প্রবেশ করছিল মৃত্যু আমাদের সামনে উপস্থিত হয়েছিল আমরা তখন মানত করে বললাম যদি মহান আল্লাহতালা আমাদেরকে এই ঝড় থেকে রক্ষা করেন তবে আমরা প্রত্যেক ব্যক্তি দশ হাজার দেড়হাম করে দান করে দেব অন্যদিকে পানি ঢুকে ওই নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল আমাদের কাছে এমন কিছুই ছিল না যেটা দিয়ে ওই ছিদ্র বন্ধ করে দেওয়া যাবে মহান আল্লাহতালা তখন আমাদেরকে সাহায্যের ব্যবস্থা করে দিলেন একটি বিশাল পাখি নৌকার উপরে এসে উপস্থিত হল তার পায়ে একটি লাল রঙের পুটুলি ছিল পাখিটা সেই লাল রঙের পুটুলিটা নৌকার মধ্যে ফেলে দিল আমরা তাৎক্ষণিকভাবে সেই পুটুলিটা খুলে দেখলাম সেখানে কাটা সুতা ছিল সেই কাটা সুতার মাধ্যমে আমরা নৌকার ছিদ্র বন্ধ করে দিলাম কিছুক্ষণ পর ঝড় থেমে গেল এবং এইভাবে আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম এখন এই দানের অর্থ আমরা আপনার হাতে দিচ্ছি আপনি যা কি ইচ্ছা দান করে দিন এই কাহিনী শুনে দাউদ আলাহিউলাম সে বিধবা মহিলাকে উদ্দেশ্য করে বললেন তুমি কি এখনো বলতে চাও আমার রব জালিম এরপর দাউদ সালাম উক্ত মহিলাকে সেই দেহামগুলি দিয়ে দিলেন দাউদ আলাহিউয়া সালামকে মহান আল্লাহ তালা রাজত্ব দান করেছিলেন তার একটি অত্যন্ত মূল্যবান সিংহাসন ছিল এই সিংহাসনকে তখতে দাউদ বলা হতো। তিনি প্রায়শই এই সিংহাসনে বসে থাকতেন সত্তর খ্রিস্টাব্দে রোমানরা ফিলিস্তিন আক্রমণ করে লক্ষাধিক ইহুদিকে হত্যা করেছিল এবং সুলাইমান আলাহিউয়া সালামের মন্দির ধ্বংস করেছিল রোমান সেনাপতি টাইটাস এই সিংহাসনটিকে রোমে নিয়ে সংরক্ষণ করেছিলেন পরবর্তীকালে এই সিংহাসন আয়ারল্যান্ড স্কটল্যান্ড এবং শেষ পর্যন্ত ইংল্যান্ডে স্থানান্তরিত হয় ব্রিটিশ রাজারা তাদের রাজ্যাভিষেকের সময় এই পবিত্র সিংহাসনে বসার রীতি পালন করত তবে বর্তমানে এটা ব্রিটিশ পার্লামেন্ট সংলগ্ন একটি গির্জায় সুরক্ষিত অবস্থায় রয়েছে রেওয়ায়ত অনুসারে এই সিংহাসনটি সেই পবিত্র সিংহাসন যার উপরে বসে দাউদ আলাহিউসাল্লাম তার রাজ্য শাসন করতেন হাইকালে সোলাইমানি নির্মাণের পর এই সিংহাসনকে সেখানে স্থাপন করা হয়েছিল ইহুদিরা এখন এই সিংহাসনকে তার পূর্বের স্থানে অর্থাৎ ভবিষ্যতে নির্মাণ করা সোলাইমানের মন্দিরে আবারও প্রতিষ্ঠা করতে চায় ইহুদিদের বিশ্বাস অনুসারে দাউদ আলাহিউসাল্লাম তাদের বাদশাহ ছিলেন দাউদ আলাহিউসাল্লামের রাজধানী প্রথমে হেব্রন শহরে ছিল কারণ সেই সময়ে বাইতুল মুকাদ্দাস ইয়াবুসিদের দখলে ছিল পরে দাউদ আলাহিউয়া সালাম বনি ইসরায়েলের সম্মিলিত বাহিনী নিয়ে জেরুজালেম আক্রমণ করেছিলেন নিম্নাঞ্চল সহজে জয় করা গেলেও উচ্চাঞ্চলের বাসিন্দারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল ইয়াবসিরা দাউদ আলাহিউয়া সালামকে উপহাস করে পঙ্গু এবং অন্ধদেরকে প্রাচীরে দাঁড় করিয়ে বলল প্রথমে এদেরকে পরাস্ত করে দেখাও এই যুদ্ধে দাউদ আলাহিউয়া সাল্লাম প্রচণ্ড আক্রমণ করেছিলেন এবং শেষ পর্যন্ত এই শহর জয় করতে সক্ষম হয়েছিলেন দাউদ আলাহিউয়াসাল্লামের সেনাবাহিনী তখন আড়াই লক্ষেরও বেশি ছিল শহর দখলের পর দাউদ আলাহিউয়া সাল্লাম ইয়াবসিদেরকে সেখান থেকে বহিষ্কার করেছিলেন এর ফলে সমগ্র ফিলিস্তিনে দাউদ আলাহিউয়া সাল্লামের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল দাউদ আলাহিউয়া সাল্লামের শক্তি এবং ক্ষমতার কারণে ফিলিস্তিনের প্রতিবেশী রাজ্যগুলি ভীত হয়ে তার বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করেছিল কিন্তু তারা বাইতুল মোকাদ্দাস পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয়েছিল এবং এই যুদ্ধে পরাজিত হয়ে তারা পলায়ন করেছিল এরপর দাউদ আলাহিউয়া সালামের সামরিক শক্তির কাছে পরাজিত হয়ে অনেক প্রতিবেশী শাসক তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল এই সময় তিনি শহরের চারপাশে একটি মজবুত প্রাচীর নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি জয়তুন পাহাড়ে রাজপ্রাসাদ এবং রাজকীয় বাগানও তৈরি করেছিলেন দাউদ আলাহিউয়া সাল্লাম তার ৩৫ বছরের শাসনামলে অনেক যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন মহান আল্লা তালা তাকে সমস্ত যুদ্ধেই বিজয়ী করেছিলেন বনি ইসরায়েলের গোত্রগুলি আগে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকত কিন্তু দাউদ আলাহিউলাম তাদেরকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন তার শাসনামলে ইহুদিরা শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করত দাউদ আলাহিউলাম তাবুতে সাকিনাও উদ্ধার করে সংরক্ষণ করেছিলেন এই তাবুতে সাকিনা হচ্ছে একটি রহস্যময় সিন্দুক দাউদ আলাহিউলামের প্রবল ইচ্ছা ছিল स्थायी घर निर्माण करबूते सकिना के संरक्षण करबान आल्लाउद आलहम के बल्लेंोल्सलम शेषदी खुबी खुशी हलन एवं घर निर्माण सामग्री जोड़ करतेस्त हो पड़े सोना रूपा लोहा पीतल संग्रह कर लैबानन देबदारू वृक्ष काठ संग्रह कर विभिन्न अंचल थ পাথর সংগ্রহ করতে শুরু করলেন দাউদ আলাহিউয়া সাল্লাম এই জিনিসগুলি সংগ্রহ করছিলেন এই জন্য যে তার পুত্র সোলাইমান আলাহিউয়া সাল্লাম যেন খুব সহজেই সেই ঘর নির্মাণ করতে পারেন এমনকি দাউদ আলাহিউয়া সাল্লাম তার জীবনের শেষ দিনগুলিতে পুত্র সুলাইমান আলাহিউকে বাইতুল মাগদিসের নকশাও বিস্তারিত বুঝিয়ে দিয়েছিলেন সোলাইমান আলাহিউয়া সাল্লাম সিংহাসনে আরোহণ করার পর এই রাজ্য ইয়েমেন থেকে ফোরাত নদী পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছিল সোলাইমান আলাহিউাসাল্লামের রাজত্বকালে বাইতুল মাগদিসের নির্মাণ কাজ সেখানেই শুরু হয়েছিল যে স্থান দাউদ আলাহিউয়া সাল্লাম নির্বাচন করেছিলেন ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে ইহুদিরা কখনোই ভালো নির্মাতা ছিল না এই হাইকালে সোলাইমানি নির্মাণের জন্য লেবানন এবং মিশর থেকে নির্মাণ শ্রমিক আনা হয়েছিল এই হাইকালে সোলাইমানি নির্মাণ করতে সাত বছর সময় লেগেছিল নির্মাণযজ্ঞে প্রায় দুই লক্ষ শ্রমিক নিয়োগ করা হয়েছিল আবু হোরায়রা রাদ আহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলাহিউলাম বলেছেন যখন আলমে বার যাখে আদম আলাহিউ সালামকে তার সন্তানদের সামনে উপস্থিত করা হয়েছিল তখন তিনি উজ্জ্বল কপাল বিশিষ্ট একজন সন্তানকে দেখে বললেন হে আমার রব এটা কে উত্তরে বলা হলো। তোমার নেককার সন্তানদের মধ্যে একজন ইনি হচ্ছেন নবী দাউদ সালাম আদম সালাম বললেন আমার এই পুত্রের আয়ু কত নির্ধারণ করা হয়েছে महान आल्ला षाट बचर तक आदम आल्हुआसल्लम हे हमार रब हमार आयु थे चल्लिस बचर नेक्तान के दान करते चाहु पर जखन आदम आलासल्लम उफा समय उपस्थित हो तक आदम आल्हुआसल्लम मालाकुल मऊत के बार तो ए चल्लिस बचर अवशिष्ट रख फ्रेस्ता बल्बारने আপনি আপনার ৪০ বছর আয়ু আপনার বংশের দাউদ আলাহিউকে দান করেছিলেন এই রেওয়ায়ত থেকে বুঝতে পারা যায় দাউদ আলাহিউলামের আয়ু একশো বছর হয়েছিল তোরা কিতাবের বর্ণনা অনুসারে দাউদ আলাহিউ কোহে আলিতে ইন্তেকাল করেছিলেন দাউদ আলাহিউ বনি ইসরায়েল সম্প্রদায়কে প্রায় ৪০ বছর শাসন করেছিলেন এই প্রসঙ্গে তোরা কিতাবে বলা হয়েছে দাউদ আলাহিউ সমগ্র ইসরায়েলের উপর শাসন করেছিলেন এবং তিনি ইসরায়েলের উপর রাজত্ব করেছিলেন ৪০ বছর দাউদ আলাহিউয়া সাল্লাম হেব্রনে সাত বছর এবং জেরুজালেমে ৩৫ বছর শাসন করেছিলেন এরপর তিনি সম্মানে পরিপূর্ণ হয়ে ইন্তেকাল করেছিলেন জাফর বিন মুহম্মদ রাহিমাতুল্লাহ বলেন দাউদ আলাহিউয়া সাল্লাম সত্তর বছর শাসন করেছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদালতাল আহু বলেন দাউদ আলাহিউয়াসাল্লামের ইন্তেকাল শনিবার দিন হঠাৎ করেই হয়েছিল তিনি শনিবার দিন ইবাদতে মশগুল ছিলেন পাখিদের ঝাঁক তার মাথার উপর ছায়া বিস্তার করছিল এমন অবস্থায় হঠাৎ করেই তার ইন্তেকাল হয়েছিল দাউদ আলাহিউয়াসাল্লামকে তার পিতা এবং দাদার পাশে ফিলিস্তিনের ভূমিতে সমাহিত করা হয় ইবনে আব্বাস রাদালতাল আহ্ন বলেন দাউদ আলাহিউয়াসাল্লামের জানা যায় শুধুমাত্র বনি ইসরাইলের আলেমগণ অংশগ্রহণ করেছিল যাদের সংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজার অন্যদিকে সাধারণ মানুষের সংখ্যা আরও অনেক বেশি ছিল বনি ইসরায়েল সম্প্রদায় মুসা এবং হারুন সালামের উফাতের পর এতটা শোক এবং দুঃখ আর কারো উফাতে দেখা যায়নি যতটা দাউদ আলাহিউয়া সালামের উফাতে দেখা গিয়েছিল সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে अपनार जे मतामत भिडियो अवश्य कमेंट करी अपारा सबा भलो सुखें